সাহুল ইবনু সাদ রাহালন হতে বর্ণিত তিনি বলেন রাসুলিল্লাহ সাল্লা সাল্লাম এর নিকট কিছু পানীয় উপস্থিত করা হলো। তখন তার ডান পাশে ছিল এক যুবক আর বাম পাশে ছিল কয়েকজন বৃদ্ধ তিনি যুবককে বললেন তুমি কি আমাকে এই পানীয় এদের দেয়ার অনুমতি দিবে যুবক বলল না আল্লাহর কসম আপনার বরকত হতে আমার প্রাপ্য অংশের ক্ষেত্রে আমি কাউকে অগ্রাধিকার দিব না তখন তিনি পানপাত্র তার হাতে সজোরে রেখে দিলেন